উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা আনফাল আয়াত চৌষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত এবং মোমেনরা যথেষ্ট মিন এটা মিন এটা বীজের জন্য না মিন বায়ান এবং আপনার অনুসারী আপনার জন্য এই নবী আপনি মোমেনদেরকেতালের উপর উদ্বুদ্ধ করুন পূর্বে রায় যে বললো যে আপনার জন্য আল্লাহ যথেষ্ট এবং মোমেনরা যথেষ্ট এতটুকু বললে হয়ে যেত কিন্তু তার পূর্বে আনা হলো যে ইত্যাদটা এটার ফায়দা এটা বলা হয় যে মোমেন মোমেনরা আপনার জন্য যথেষ্ট হবে তো তবে মোমেনদের মধ্যে তারাই যারা আপনার আপনার দিনের আপনার আদর্শের এতেবা করে তারাই আপনার জন্য যথেষ্ট হবে মানে আপনার দিনের কাজে লাগবে তারাই যারা আপনার এরতে করবে তো পূর্বের আলোচনা যা বোঝা যাচ্ছে দিনের সব ব্যাপারে এরতে বা করতে হবে তাহলে নাকি পূর্ণ এরতে বাটা হবে বিশেষ করে যে আলোচনাটা পিছনে যাচ্ছে ওই আট দু তারপর আরও যা যা গেল আর কি এই মহামালাতে যারা এরতে করবে এই এরতে এই এত্তেবা তোর অন্য অন্য এরতে থেকে শূন্য এরতে হবে না বরং সব সহকারে যখন এই হাঁস সিপত্যার মধ্যেও এরতে হবে এই মুমেন্টটাই আসলে আপনার জন্য যথেষ্ট হবে সাধারণ সাধারণভাবে উৎসাহিত করা এটাকে তাহরিদ বলে না বরং তাহরিদ মানে হলো যে আপনি কাঁদতে কাঁদতে ইয়াকুবা আলী ইসলামকে ও নাতিরা বলছিল যে আপনি তো ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আপনি নিজেই শেষ হয়ে যাবেন হারাদুন থেকে আসছে তাহারিস মানে এসা হালাক বলতেছে যে আপনি মোমেনদেরকে এমনভাবে উৎসাহিত করেন যেহাদের জন্য যুদ্ধের জন্য যেন তারা এটা বুঝতে পারে যদি যুদ্ধ না করে তাহলে হালাক হয়ে যাবে আপনি তাদেরকে হালাকাত থেকে বাঁচাতে যাচ্ছেন এটা হলো তাহারিস শুধু এমনি বলে যাওয়া এটা নাম তাহারিদ না শুধু বলে দেওয়া বলে দেওয়াটা হয়তো দাওয়াত হবে শুধু বোঝানো হবে আর তাহরিদ হলো যে কেউ মুসিবতে পড়ে গেছে কেউ আগুনে পড়ে যাচ্ছে তখন তাকে বাঁচানোর জন্য অন্যদেরকে যেভাবে বলা হয় এটা হবে মূলত তাহারিস মানে একজন কিছু মানুষ আগুনে পুড়ে যাইতেছে তাদেরকে বাঁচানো দরকার অন্যদেরকে সে ডাকবে তখন সে যেমন হয়ে ডাকবে বাঁচান এই অবস্থা এটা আলী আসালামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তো এটা একটা নবী আলাকা তো যারা না নবী হবে তারা ওই কাজটা করবে তোমাদের মধ্যে যদি ধৈর্যশীল ২০ জন থাকে ইয়াকলিব তাহলে তারা দুইশো জনের মোকাবেলা মোকাবেলা নামতে হবে মোকাবেলা করতে হবে প্রতি একজনের দশ জনের মোকাবেলা আগের আয়তে সে মনার্সব ছিল যে আপনি মোমেনদের ভিতরে এমন ভাবে করেন যেন তারা এতটা সাহসী হয়ে উঠে যে একজন দশ জনের মোকাবেলা যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে এটা তারা এমন এক সম্প্রদায় যারা কিছুই বুঝে না এখানে দেখো এই যে বলতেছে হা দা খবর বিমা আন এটা খবর কিন্তু আমার মা আমার মা হলো খবরটা দিলো। এটা মুসলমানদেরকে যেন উৎসাহ দেওয়া হলো যে তোমরা জন বিজয় হবে একশো জনের মোকাবেলায় একশো জন এক জনের মোকাবেলায় বিজয়ী হবে তোমরা আমার কিন্তু আমার উদ্দেশ্য হলো আমার মানে তারা যেন তাদের সামনে ধীরো থাকে তো এই নির্দেশটা ইসলামের প্রথম জমানায় ছিল যখন মুসলমানদের সংখ্যা কম ছিল কাফেরদের মোকাবেলায় তাদের সংখ্যাটা কম থাকার কারণে এইভাবেই তাদেরকে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছিল মুসলমানদের আদত বেড়ে গেছে তখন এই হুকুমটা যে দশজন একশো জনের করতে হবে হুকুমটা রহিত হয়ে এরপরে সামনে আসতেছে আল্লাহ এখন আল্লাহ তোমাদের থেকে বিধানটাকে সহজ করে দিয়েছেন আলিমা এবং আল্লাহ তালা জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে দুর্বলতা আছে অতএব এখন বিধান হল বিলিয়া ইমিন এটা হলো এখন বিধান যে একজনের মোকাবেলে দুইজন অবশ্যই মোকাবেলা করতে হবে ডবল থাকলে পালানো যাবে না মোকাবেলা হবে যুদ্ধের মোকাবেলাটা হবে আর যখন মোকাবেলা হবে না এমনি কৌশলে তাদের শক্তি শেষ করে দেওয়ার প্লান্ট করবে মুজাহিদরা তখন সেখানে ডবল এটার কোনো ব্যাপারই না তখন সেই কৌশল মোতাবেক করতে থাকবে গেরিলা অভিযানের মধ্যে সেখানে তো আর এই সমান সমান হওয়া লাগে না বা ডবল সেটারও কোনো চিন্তাটা না সেখানে তাদের সংখ্যা যতই বেশি হোক সেখানে মোকাবেলায় কখনোই যাওয়া হবে না লুকিয়ে লুকিয়ে হামলা করে তাদেরকে অস্থির করে ফেলা হবে যেন একটা সময় তারা এই যারা এই গেরিলা যোদ্ধা তাদের সামনে নত হতে বাধ্য হয় যে আমরা আর পারতেছি না সেটা যেটাকে আরবিতে কি যেন বলে আরবি শব্দটা ভুলে গেছি বাংলা এটাকে বলে হলো এই সিংহার টিকটিকির মাঝে লড়াই এরকম ইয়াটা সিংহার টিকটিকি এটা সিংহ আর একটা গল্প আছে না ওইটা হলো এইটা আত্মীয় শব্দটা বলে গেছি সিংহ না বাঘ যেন বাঘ আর বাঘ মানে হ্যাঁ সেখানে সেখানে আর ওই দুই গুণ হলে পালানো বা দুই গুণের বেশি হলে পালানো সেটা না বরং যুদ্ধটাই এমন যুদ্ধটাই এমন হয় সব মি এতুন এই একটা গল্পটা তোমার জানো না নাকি মানে এটা হলো ওই যেটা বললাম মানে এই যে এই জিনিসটা যে হর্বরে এসবাটা মূলত এইটাই আরবি নামটা আমি ভুলে গেছি আচ্ছা মানে এটা বোঝার জন্য বলতে পারি মানে এটা আমি বানানো একটা গল্প বাকি এটা থেকে নামটা বের হয়ে আসছে যুদ্ধটার এই নামটা অবশ্য ইসলামী নাম না অন্যরা দিছে এটা যারা এমনি যুদ্ধ করছে কমিউনিস্ট ওরা ওরাই নামগুলো দিছে আর ইংরেজি নাম আরবি নাম এটা হলো যে একবার নাকি এটা বানানো গল্প আর কি বাঘে টিকটিকিকে বলছে যে তোর সাথে আমার লড়াই হল আচ্ছা ঠিক আছে হবে তো আমার কয়েকটা দিন সময় দেন তারপরে আচ্ছা সময় নিছে তো সে টিকটিকিটা প্রত্যেক দিনে কাদার মধ্যে গিয়ে শরীর এবার পুরা শরীরটা পুরো ভিজাই ফেলতো গায়ে কাদা আদা লাগতো পরে রোদ্রি গিয়ে শুকাইতো তো শুকাইতো পরে হাতা এই হাত দুইটা আবার ধুইয়াটি অপরিস্কার রাখতো শুধু এই জায়গাটার মধ্যে একটা স্তর গেলো কাদার এরপরে পুরা শুকাই গেলে পরে আবার আবার আরেকবার গিয়ে পুরা শরীরে কাদা মাখতো আবার শুকাই আরেকটা স্তর পড়লো এবার কয়েকটা স্তর বানাইছে টিকটিকিটা তার নিজের শরীরের উপরে মূল টিকটিকি ততটুকু এখন ডবল দেখা যায় বাঘের সাথে বাঘ তো বিশাল টিকটিকা দৌড়ে চলে গেছে একটু পরে দৌড়ো করে এইবার বাঘের কাঁধে কাঁধে চড়ছে কাঁধে চড়ে এবার বাঘ তো আর দেখে না তো এবারে কানে চিমড়ে দিতেছে কামড়িতে কামড়িতে কামড়ে এত অস্থির করে ফেলছে যে এরপরে বাঘে বাধ্য হয়েছে যে ঠিক আছে তোর কাছে এটা মানে যখন শত্রুপক্ষের সাথে যদি তোমাদের মধ্যে একশো জন ধৈর্যশীল থাকে তাহলে তারা দুশো জনের উপর জয়লাভ করবে ও ইয়কুম মিনকুম আলিবু আলফিল্লা যেটা হবে আল্লাহ থাকে তাহলে কাজই হবে না কাজই হবে না সবর থাকে আল্লাহ তালা নুসরত আসবে অল্লাহমা আসিরউনি তো সবর লাগবে সবর তো সবর শব্দটাই বুঝায় যে সেখানে মনের মহাফেক অনেক হালাত আসবে অনেক হালাত আসবে মনের মুখালিফ ওখানে মনের মুখালিফ অনেক হালা থাকবে তাহলে মান হালাটা হ্যাঁ এটা আসলে আমার কাছে একটু লাগে এটা আসলে কেমন কেমন লাগবে এই এটা হয়তো ইয়া হবে আর কি যে তিলু না ছিল যেন তোমরা যুদ্ধ করতে পারো কিন্তু এটাও কেমন সই হয় না মানে আসলে এটা এই ক তিলু মিসলাই কুম এটা হলে যেন সই হইতে পার মিসলাই কুম তো আর লামে আমার আসেই না তো স্বপ্ন এমন আছে এই জন্য মুসিবত নেওয়া হয়েছে তো রসুল সাল আলীহাল্লাম সাহাবিদিকে নিয়ে বসছেন কি করা যায় তো আউ বকরি আনহ রায় দিলেন যে এরা তো আমাদেরই ভাই চাচা বাবা এমন তো হত্যা করে ওদেরকে হত্যা করে আমাদের কি ফায়দা তার চেয়ে ভালো যে তাদেরকে ছেড়ে দেই তাদের কাছ থেকে কিছু পয়সা নেই যেটা আমাদের জন্য শক্তির কারণ হবে অধিকাংশ সাহাবিদের রায় এটাই তো কিন্তু আমরি আল্লাহনু এবং হজরত সাদ বিনাজ দুই জায়গার দুইজন তো ওনাদের রায় হলো যে না এরা ইম্মাতুল কফর এদেরকে যদি এখন ছেড়ে দেওয়া হয় যে এরা আবার গিয়ে ওই মুসলমানদের মোকাবেলায় নিজেদের শক্তি বাড়াবে এদেরকে সব শেষ করে দিতে হবে এবং শেষ করার কাইফিয়তটা হবে যে প্রত্যেকে নিজের আত্মীয়কে হত্যা করবে কিন্তু যেহেতু রসুল সাল্লাম অধিকাংশদের রায় দেখতেছেন সেদিকে তারপরে ওদিকে ফায়সলা দিচ্ছেন ফ্যাসে যা হওয়া হয়েছে এরপর হয়ে গেছে কোনো নবীর জন্য কোনো নবীর জন্য এটা উচিত নয় যে পর্যন্ত জমিনে প্রচুর রক্তপাত না করবে সে পর্যন্ত তার কাছে বন্দীদেরকে রেখে দেয়া প্রচুর রক্তপাত না ঘটাবে সে পর্যন্ত নিজের কাছে বন্দীদেরকে রেখে দেয়া এটা কোন নবীর পক্ষেই সংগত না শুধু আপনার জন্য এটা না তার মানে নবী তো হবে যে আল্লাহ দুশ্মন যারা নবীর দুঃমন যারা তাদেরকে হাতের কাছে পেলে একেবারে মানুষগুলোকে সেখানে রব্বুল্লাহ আলামিন আল্লাহ তানুষটা কি জাহির করতেছে অথচ যাদেরকে তখন ছাড়া হচ্ছিলো আল্লাহ আল্লাহ তের মনোভাবটা দেখাই দিলেন না মানুষটা দেখাই দিলেন যে এদেরকে ছাড়াটা ঠিক হত্যা করাটা মোনাসিব ছিল অথচ তাদের মধ্যে কিছু তো মুসলমানও হয়ে গেছে পরে মুসলমান হয়ে গেছে না কিন্তু তারপর আল্লাহ তা আলা তাম্বি করতেছেন এরপরে তোমরা ওই জন্য নুর্লা নোয়ারে পড়ছ যে এ আয় হওয়ার পরে রসুলসাল আলি ইসলাম বলছেন যে যদি আজাব আসত তাহলে অমর এবং সাদ ছাড়া আর সবাইকে ধরে ফেলত অমর এবং সাদ ছাড়া বাকি সবাইকে ধরে দিত এই দুজন এই রায়ের খেলাফ তার মানে এই মানুষ এখানে কিছু মানুষ এমন আছে যাদের দ্বারা দিনের অনেক বড় কাজ হয়েছে তারপরেও আল্লাহ এটাই বলতেছেন যে না কাফের আসছে তো ওরা তো মুসলমানদের অর্থই হলো কতফা বেশি পরিমানে কাফেরকে হত্যা করে জমিন রক্ত দিয়ে একদম ভাসায় ফেলা এটা আল্লাহ যেতেছে আখেরাত আখেরাত আর সহ হইতে পারে না না আল্লাহ তালা এই দুইটা আলাদা আলাদা চাইতেছে তোমরা ওটা চাইতেছো আর আমি কিছু বলতেছেন যে এই যে এখানে বলা হলো যে যদি মুসলমানদের কাছে বন্দী হয়ে আসে কাফেররা তাহলে তাদেরকে হত্যাই করতে হবে এটি আল্লাহ তবে বিধানটা মনসুখ হয়ে গেছে সুরাহ মুহমায়ের দ্বারা ছিল কাফেরদেরকে ছেড়ে দিলে আশঙ্কা ছিল যে কাফেররা আবার শক্তিশালী হয়ে মুসলমানদের জন্য বিপদের কারণ হবে তখনকার বিধান ছিল এটা আর যখন কাফেরদের শক্তি খর্ব হয়ে গেছে তখনকার বিধানটা এটা না প্রথমে হুকুম হইলো যে তাদেরকে হত্যা করতে থাকো এটা কি একটা সময় যখন করতে ইদা আখান সময় যখন তোমরা হত্যা করে অনেক রক্তপাত করে ফেলবে বা শুদ্দুল যখন তাদের কোমর ভেঙেছে এখন এগুলো বানতে থাকো বাইদা এরপরে এরপরে এই আটা হবে তাদের যদি কোমর ভেঙ্গেছে এখন আর যারা বন্দী হয়েছে এদেরকে হত্যা করা দরকার নেই কারণ হত্যা তো মাকসাদ হইলো কাফেরদের শক্তি নষ্ট করা সেটা তো আগেই তোমরা করে নিছো এখন তোমাদের হাতে যেগুলো আছে এগুলো ব্যাপার তোমাদের তোমরা এগুলো এমনিও ছেড়ে দিতে পারো আবারও ছাড়তে পারো এইভাবেও ছেড়ে দিতে পারো এই জন্য দেখা যায় যে ইসলামের যুদ্ধ যেগুলো সাহাবিদের সমানে হয়েছে বা পরবর্তী হয়েছে ওই যুদ্ধগুলো যে দেখবা যে প্রায় যুদ্ধেই এমন হয়েছে যে মূল যুদ্ধটা চলাকালে যেই পরিমাণ কাফের মুসলমানদের হাতে মারা গেছে তার চেয়ে তার সমান অথবা তার চেয়েও বেশি মারা গেছে যখন ওরা পালাতে শুরু করে দৌড়ের ভিতরে মারা গেছে এটা কেন কারণ কাফেরদেরকে হত্যা করা এটা আল্লাহ তালা একটা বিধান কাফেরদের শক্তিটাকে চূর্ণ করার জন্য এই ওরা যখন পালায় চলে যেতেছে তখন যত বেশি পরিমাণে পারা যায় কাফেরদেরকে শেষ করে কাফেরদের সংখ্যা কমাইত না কাফেরদের সংখ্যা কমাইতে এই কোনো কোনো যুদ্ধে আছে যে দৌড় দৌড়ের ভিতরে তারা প্রায় সাত আট হাজার শেষ হয়ে কিছু তো মুজাহিদদের হাতে তলোয়ারে আর কিছু ওদের পানিতে ডুবে নদীতে হবে আল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে পূর্ব লিখিত বিধান না হতো যদি আল্লাহ পক্ষ থেকে পূর্ব লিখিত বিধান না থাকতাল যে গান তোমাদের জন্য হালাল এবং তোমাদের জন্য ওই বন্দিদের কাছ থেকে ফিদিয়ানে নেয়া সেটা হালাল এই বিধানটা যদি না থাকতো ফিমা মিনাল আদিম তাহলে তোমরা যে ফিদিয়া গ্রহণ করেছ এর কারণে তোমাদেরকে স্পর্শ করত বিরাট আদাব আল্লাহ তাহা গণিমত মাল তোমাদের জন্য হালাল করবেন এবং ওই বন্দির বিধান যে বন্দির বিধান এই বিধানগুলো যদি আগ থেকে মতো আইয়ে না থাকতো তাহলে তোমাদের অন্যায়টা এত জঘন্য হয়েছে এটার কারণে আজাবে আলিম এসে যেত আল্লাহ এই জন্য তোমরা নিয়ে ফেলছো বাস এখন এটা তোমাদের জন্য হালাল ফাকুলু মিমা গানিম তুমি তোমরা গনিমত হিসেবে যা লাভ করেছ তা খাও এটা হালাল এবং পবিত্র হত্যা রাহিম সব ব্যাপারে তা করব পথ অবলম্বন করো ইন খায়রা। ও যখন মারহালা আসে। তখন তাদের মধ্যে কেউ কেউ ইন্দির ইসলাম জাহির করতেছে যে আমি তো মুসলমান আমাকে তো বাধ্য করা হয়েছে এখানে আসার জন্য তো আমিও কি ফিদিয়া দেব তখন এই কথাটা বলা হচ্ছে যে তাদেরকে আপনি কথাটা বলে দেন যে তোমরা ফিদিয়া এখন দাও যেহেতু তোমরা বন্দি হয়ে আসছো ফিদিয়া তোমরা এখন দাও যদি তোমাদের দিলের ভিতরে বাস্তবিক ইমান থাকে তাহলে আল্লাহ তোমরা যে ফিদিয়া দিচ্ছ এখন এর চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে দেবেন দুনিয়াতেও আখেরা তো এখন দিয়ে দাও এখন দাও এটা উসারা আপনার হাতে যে সকল বন্দি আছে তাদেরকে আপনি বলেন উসারা এটা প্রথম কেরাত মিনাল আসরা এটা হলো দ্বিতীয় কেরাত যেটা আমরা পড়ি এই আলম্লা ج دي تدر أنطرري خيللا الأبس تتية الله تعلى جانن إماناً وإخلاص يؤتكم الله خرا مما أخضا منكم من الفدا ثمدر كج جي مكتبا نياهج ترج أم جننش الله تدر كبدا قرب أ يزعرفه لكم في الدنيا ويثيبكم في الآخرة دنيا تو دبا بشي آخر دب ويغفر لكم ذنوبكم الله غفور الرحييل وإن يريدوا أي الأسرر خيا تك আর তারা যদি আপনার সঙ্গে তারা তো এর আগেও আল্লাহর সঙ্গে খেয়ানত করেছে আল্লাহর বিরুদ্ধাচরণ করা সেটা আল্লাহর সঙ্গে খেয়ানত করা আল্লাহ शक्ति करार्धमेमेंक्ति तर शि दिए बदरे जी तक हत्या हत्या कर बंदी कर তারা যদি আপনার সঙ্গে খেয়ানত করার ইচ্ছে করে তাহলে তারা যেন এরূপ অবস্থার আশায় থাকে ই না যদি তারা পুনরায় করে আর মাঝখানে একটু মনে করাইল যে তারা যদি এখন খেয়ানতের ইচ্ছে করে খেয়ানত তো তারা আগেও করছে কিন্তু এর পরিণামে কি হয়েছে যে আমি রতুল সাল আলি আসাল্লামকে তাদের উপর শক্তি দিয়ে দিছি এরপরে এখন যদি তারা খেয়ানতের ইচ্ছা করে ফালিয়া তাক্কা আলিক ই না আদো অল্লাহ আলিমন বিখালি হাকিমনাহিদিন বলতেছে যে যারা এই দাবি করতেছে যে আমরা মুসলমান ইমান আমাদের ভিতরে আছে কিন্তু মক্কায় ছিলাম আমরা বাধ্য হয়ে বদরে আসছি তো বলতেছে যে না এটা তো ইমানের শর্তই পুরা হয় নাই এখন যেমন কারোর উপরে দুনিয়াবী আহকাম জারি করার জন্য একরার বিল লিসান জরুরি এখন যেমন একরার বিল লিসান জরুরি ইমান তো সেটা দিলের ব্যাপারটাই কিন্তু ইসলামী আহকাম জারি করার জন্য এখরাল বিল ইসলাম যেমন জরুরি একটা সময় ছিল যে হিজরত মিমা ইলাল মাদিনা এটা ছিল ইমান ইসলামের জাহের জাহির একটা আমারা তো বলা হচ্ছে যে প্রকৃত মোমেন্ট তো তারাই যারা ইমান আনার পর ইমানটাকে জাহের করছে এইভাবে যে হিজরত করছে এবং হিজরতের পরে জেহাদও করছে আর যারা ইমান আনছে বলে দাবি করতেছে কিন্তু হিজরত করে নাই তো তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক তারাই অপরের বন্ধু ওই যখন মহাজির সাহাবিরা মক্কায় থেকে মদিনায় গেছেন তোমাদের মধ্যে রসুল সাল করে হাসাল্লামের তাল্লুক তারা একে অপরকে সাহায্য করত। এবং যারা ইমানে এনেছে কিন্তু তাদের বন্ধুত্বের কোন তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব নেই কোন বন্ধুত্ব নেই যারা মুসলমান হয়ে মক্কায় পড়েছিল হিজরত করে নাই ফালা ইরসা বাই না কুমা অতএব তোমরা যারা মদিনায় আসো তোমাদের যদি কোনো আত্মীয় মক্কায় থাকে কিন্তু সে মুসলমান মক্কা থেকে আসে নাই আত্মীয়তার সম্পর্ক থাকলেও তারা এই হুকুমটা এটা এই সুরা শেষ যে আসতেছে যখন ইসলাম গালিব হয়ে গেছে এ তখন তো আর এই শুধু মহাখাতের কারণে যে মুদিনার মধ্যে আনসারি এবং মহাজেদদের মহাখাত এই কারণে যে একটা ঈর্ষের তার ছিল এটা মনসুখ হয়ে আবার যে আসল যে ঈর্ষের বিধানটা সেটা ফিরে আসছে ওইটা সামনে আসতেছে তো বলতেছে যে এই যে যারা মুসলমান হয়েছিল কিন্তু হিজরত করে নাই তাদের সাথে তোমাদের কোনো তার আল্লুক নেই কিন্তু তারপর ওয়াইন ইসলাম সকম দিই নেই তারা তো মুসলমান হিজরত করে নেই আর কি কিন্তু তারা যদি তোমাদের কাছে দিনের ব্যাপারে সাহায্য কামনা করে ওয়ান বসে গেছে। তো তারা হিজরত করতেছে না তাহলে তাদের সাথে তো তার থাকবে না কিন্তু তারা যদি দিনের ব্যাপারে আমাদের কাছে সাহায্য চায় তারা মজদুম হচ্ছে তাহলে তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর কর্তব্য সাহায্য করা জরুরি তবে এমন সম্প্রদায়ের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা যাবে না যাদের মাঝে এবং তোমাদের মাঝে রয়েছে শান্তি চুক্তি ফালা তুরুহম আলি হিমু আহম মানে মুসলমানদেরকে সাহায্য করা যাবে না এমন কাফেরদের মোকাবেলায় এমন কাফেরদের বিপক্ষে যে কাফেরদের সাথে তোমাদের সাথে চুক্তি হয়ে আস তাহলে সেখানে মুসলমানদেরকে সাহায্য করা মানে কাফেরদের মোকাবেলা যুদ্ধ ঘোষণা করা সেটা তোমরা করবা সেখানে কাফেরদের কাছে বলবা যে আপনাদের সাথে চুক্তি আছে আপনারা এদেরকে কষ্ট দিচ্ছেন কেন থামেন এরপরে তারা যদি বলে যে না আমরা কষ্ট দিতেই থাকব তখন তো চুক্তি ভঙ্গ করে ফেলার স্পষ্ট ঘোষণা তারা দিয়ে ফেলছে তখন করা যায় সে যদি সে যদি হিজরত নাও করে তারপরও সে যদি তোমাদের কাছে দিনের জন্য নুসরত চায় তাহলে তাদের তাকে অবশ্যই সাহায্য করবে আরেকটা কথা বলা হলো যে কাফের কাফের একে অপরের বন্ধু আর থাকবে তোমাদের শত্রুতা এই কাজটা তোমরা যদি না মুসলমানদের সাথে তোমাদের বন্ধুত্ব আর কাফেরদের সাথে সম্পর্ক হীনতা এই কাজটা তোমরা যদি না করো তাহলে তাহলে দেখা দেবে ইসলাম কাফেররা তো এমনি কবি তো কাফেররা তো একে অপরের দোস্ত আছেই কিছু মুসলমানও যদি কাফেরদের সাথে যুক্ত হয়ে যায় তাহলে একদিক দিয়ে কাফেররা বাইরের দুশ্মন আবার কিছু মুসলমান মুনাফেক তারা ভিতরের দিক দিয়ে কাফের দের সাথে দুশ্মনই করতেছে তাহলে আসল মুসলমানদের অবস্থাটা কি হবে এটা বলা হলো দেখো আয়াতের মাজামিনের জন্য সাহায্য চায় তাহলে তাওয়াল্লিল মিনের দাবি হলো তাদেরকে সাহায্য করা এবং কাফেরদের সাথে কচে আলুক করা এটা যদি না করা হয় তাহলে ফিতনা দেখুন ফিতনাথুন ফিল আরদি আর সাহিনকে মুসলমানদের ডাকে সারা দেওয়া হলো না দুইটা শিবত একটা হলো হিজরত আর এটা হলো নুসরত এটা তো কেমন পন্ধু চলতে থাকবে জেহাদ যেহেতু একবার মা যে এই দুইটা দল এরা হাকা এই আয়তের মধ্যে বোঝানো হয়েছে এটা মানে একদম এর পরে আসতেছিল পরবর্তী এটাই ইশারা যে আসলে হুকুমগুলো আম একেবারে তো যারা সাহাবিদের মধ্যে যারা ইমান এনে হিজরত করেছে এবং জেহাদ ও করেছে হিজরত দ্বারা হিজরতের পরবর্তী যেখানে হিজরত ইমান হিজরত এবং জেহাদমান এবং নুসরত এই এই গুলোর যারা ইমান এবং হিজরতের মধ্যে তাদের পরে যারা ইমান আনবে এবং হিজরত করবে হিজরতের পরে হিজরতের হক আদায় করবে তারা তারাও তোমাদের যেমন বলছিলাম এটা হিজরত হিজরতের ব্যাপারে তাফসিলি কথা সুরাই একদম শুরু দিক দিয়ে একদিন মনে বলা হয়েছিল হিজরত মানে তোর কে অথন এমন ভাবে অতন্তর করা যে এটাকে আর অথন বানানোর নিয়ত নাই এইভাবে অতন করা এখন অতন্তর করার পরে মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্বে এতটুকু দূরত্বে চলে যাওয়া এটা কোনো জরুরি না কারণ সব সাহাবি তার মক্কা থেকে মদিনায় যায় অত কত সাহাবি আছে না যে মদিনার থেকে কিলোমিটার দূরে ছিল সেখান থেকে আসছে আছে না হিজরত ফরজ ছিল এবং ইমানের একটা জাহেরি আলামত ছিল সেখানে তো সব যত দিকে সাহাবি ছিল মদিনার আশপাশে যা আছে সব জায়গায় তো সবাই তো মদিনায় এসে গেছে সেখানে হিজরতের হুকুমটা এটা না যে মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্বে ওটা নাকি সাড়ে চারশো কিলোমিটারের মতো ধার পাশেই ঘুরে তাহলে হিজরত পূর্ণ হয়ে যাবে এটাকে সে আর কখনো অতন বানাবে না আর এটার জন্য এটাও কোনো জরুরি না যে সে আর কখনো যেখান থেকে হিজরত করেছে সেখানে কখনোই আসবে না এটাও জরুরি না সাহাবাহাম মদিনায় যাওয়ার পরে মকে আসেন না মকে আসছেন হিজরত হয়েছে কিন্তু হিজরতটা মোকাম্মাল হতো যদি ওনার ওফাতটা এই যেখানে হিজরত করে গেছেন সেখানে হতো কিন্তু এখন ওফাতটা এখানে হয়ে গেছে হিজরতটা তাম হয়নি এতটুকু হিজরত এর ফলি ফজিলত পাওয়ার জন্য এতটুকু হলেই হবে যে দিনের জন্য নিজের জায় ওন যেটা যেটা এটাকে সে আর বানাচ্ছে না এরপর অন্য জায়গায় সে যারা আত্মীয় আত্মীয়রা একে অপরের অধিক হকদার হওয়ার পরে আগের তামসুখ হয়ে গেছে ومنها حكمة الميراث واخر دعوانا ان الحمد لله رب العالمين